بسم الله الرحمن الرحيم وحاج جه قومه قال اتو حاجني في الله وقد هداه করুন প্রিয় শ্রোতা উপস্থাপিত হচ্ছে জালালাইন থেকে সুরা আনা আয়াত আশি থেকে একশো সাত পর্যন্ত তার জাতি তার সাথে তার দিনের ব্যাপারে তর্ক শুরু করল প্রসলাম আন্তু ইন তারা কাহা এবং তারা তাকে তাদের প্রতিমাদের ভয় দেখাতে লাগল যে তাদের প্রতিমা তাকে বিপদে ফেলবে যদি সে তাদেরকে ছেড়ে দেয় নুন যেটা সেটা আর ও নুন আছে একটা নুসখা আরেক নুসখাটা আছে সেটাই হয়তো সেই হবে কাছে হলো নোনে এরাবি ফেলে দেওয়া হবে والإمام فرار كسيه اللون نون بقاية تكفي لغبة نون اعرابي جدا شرط حقبين أتجادلونني في وحدانية الله تعالى وقد هداني تعالى إليها ولا أخاف ما تشركون به من الأسنام أن تصيبني بسوء لعدم قدرتها على شيء إلا لكن أن يشاء ربي شيئا من المكروح أمي تقولون بأي بينها কি বড় ফেলার ইচ্ছা করেন তাহলে এটা ভিন্ন কথা ইল্লা আইয়াশা রাব্বি شیئا মিনাল মাকরুহ ইউসিবনি ফায়াকুন ওয়াসিআ রাব্বি ইলমা সবকিছুকে তার ইলম দ্বারা বশতন করে রেখেছেন আল্লাহ তাআলা সবকিছুকে তার ইলম দ্বারা বশতন করে রেখেছেন আই ওয়াসিআ ইলমুহু কুল্লা শাই আফা লা তাযাক্কারুন بهذا فتؤمنুনা فتؤمنুনা ইতাআত তোমরা কি উপদেশ গ্রহণ করো না এরপর ইমান আনবে না এটা উপদেশ গ্রহণ করবে না এরপর আনবে না ولا تخافون أنتم من الله تعالى أنكم أشرقتم بالله في العبادة ما لم ينزل به بعبادته عليكم سلطانا ثم رأى الله شنغير عبادة شريك كراء لم ينزل به بعبادته عليكم سلطانا جيد نشر عبادة الشبكة الله تمدر كاتيكنا في رمان أو تيرنا قرن ما لم ينزل به عليكم سلطانا حجة وبرهانا وهو القادر على كل شيء যদি এগুলোর এবাদত বৈধ হতো তাহলে তো আল্লাহ এগুলোর কোনো নিরাপত্তা লাভের অধিক হকদার কে কোন দল কোন দল কোন দলটা নিরাপত্তা লাভের অধিক হকদার আমরা না তোমরা মানিল আহাকবি লাভের হকদার এটা যদি তোমরা জানো সেটা কারা আয়ু আহ এবার নিরাপত্তা কিসের দ্বারা লাভ হবে যারা ইমান আনবে এবং তাদের ইমানকে সাথে বেশাবে না জিজ্ঞেস করলেন খুঁজে বলে দিছেন যে এই শিল্প উদ্দেশ্য জুলুম দ্বারা উদ্দেশ্য শিল্প আমি সাহাবাই কেন প্রথমে ভয় পেয়ে গেছে উনি বলছেন যে আমাদের মধ্যে এমন তো কেউ নাই যে ইমান আনার পর কোনো রকমের অন্যায় করে না জুলুম দ্বারা নাকি অনেক জায়গায় আসছে না জুলুমের মা না প্রথমে সাহাবিরা ভুগছিলেন যে মুতলত মাসিয়া আসিয়া কেনারা ভয় পেয়ে গেছেন এমন তো কেউ নেই আমাদের মধ্যে যে জুলুম করে না কোনো গুণা করে না এদের জন্যই হবে আজ থেকে পূর্ণ নিরাপত্তা এটা হলো আমার হুজত যে আমি ইব্রাহিম কে তার কৌমের বিপক্ষে প্রদান করেছি আমি তাকে দিয়েছি যাকে চাই আমি তার মর্যাদা বৃদ্ধি করি আর اتولن نرفع درجات من نشاء من نشاءه نرفع المفعول الدرجات في العلم والحكمه مصنف اضافه القرطقه في نرفع درجات من نشاء ان ربك حكيم في صنعه عليم بخلقه اللي جبتوا كده بقى قومنا من حداينا وروحا لدينا افضل فضل قوم ذريته اي قوم داوود و سليمان و ايوب و يوسف এটা বলে আল্লাহ তালা বলতেছেন যে নহ এর জরুরিয়তের মধ্যে হতে দাউদ সুলাইমান আয়ুব ইউসুফ মোসা হারুন এরপরে মাসখানে বললো ওয়াকা আলির সালিম নাজির মহসুল এটা বলে আবার আগের থেকে আসতেছে ওয়াজাকারিয়া ওয়াহিয়া ওয়াহসা মারিয়াম এখন হজরত ইসা ইবনে মারিয়ামকেও হজরত নহ আলিহ ইসলামের জরুরিয়তের মধ্যে সুমার করলেন হজরত আইসা আলি ইসলাম তো বাবাই ছিল না ও যা গেছেন যে মায়ের মাধ্যমেও জরুরিয়তের মধ্যে সামিল হতে পারে এটা বোঝানো হলো ইসলাম তোলা তাই না আলী ইসলামের ভাইয়ের ছেলে আর হারুন কে আখি আল ইসলামের ভাই কথাটা এত লম্বা করে না বলে হজরত মুসা আলি ইসলামের ভাইয়ের ছেলে করে বললি তো হয়ে যেত হারুন আল ইসলামের ভাইয়ের ছেলে যে হারুন হলো মুসা আল ইসলামের ভাই তো মুসা আল ইসলামের ভাই হলে হারুন আল ইসলামের হারুন আলী ইসলামের যদি ভাতিজা হয় না তো লম্বা করে বললে মানে হারুনা আল ইসলামের আপন ভাইয়ের ছেলে আর হারুনা আলী ইসলাম কে যিনি হাজর মুসা আলী ইসলামের মা শরিক তো হারুনা আল ইসলাম এ আর মুসা আল ইসলাম মা শরিক ভাই ইলিয়াস যার ছেলে তার সাথে ইব্রাহিম ভাতিজা বৌয়া বেরাদারদের মধ্য থেকেও আমি এই জিতাবাইনা হম এই যে এটার আত্ম হয়েছে আগের কল্যাণের উপরে অথবা হানের আর মিন যে বলা হলো মিন আবাহিম এটা লিখতে কেন কারণ তাদের এই যে আবা ইহিম হিম জুমিটা গ্রামের দিকে সবার বাবার তো আর এই মুসলমানই ছিল না ঠিক তেমনি হবে সব নবীদের জরুরিয়াতের মধ্যে তো সবাই মুসলমান ছিল না কাফের মধ্যে ছিল সেই সবাই মিনটা মিনলিতে কারণ কারো তো ছিল না তো ওলাদ না হলে জরুরিয়ার কোথা থেকে হবে তাইনা কে এমনকি ইয়াহিয়া আলি ইসলাম ইসলাম তারপরে আরো কারো সন্তান ছিল এমন যাদের সন্তান ওদের কাফের ছিল না যেমন আমি তাদেরকে মনোনীত করেছি দেখো এখানে নবীর নাম আসছে কয়টা আসছে মোটামুটি এখানে অনেকগুলো নবীর নাম আসতে সবগুলো নবীর নাম উল্লেখ করার পর বলতেছেন নবীর নামগুলো উল্লেখ করার আগের একটা কি ছিল আগের একটা ছিল আল্লাহ ইমানুল আম ইমান আনবে ইমান আনার পর তাদের ইমানের সঙ্গে কোনো সিরেক মিশাবে না এদের জন্য হবে এরপরে কথা বলা হলো অনেকগুলো নবীদের কথা বলা নবীদের কথা বলার পরে নবীরাও যদি সিরেক করে তখনও তাদের আমল বরবাদ হয়ে যায় এই নবীরাও যদি সিরেক করে তাহলে তাদের আমল সব বরবাদ হয়ে যায় হবে তো না কখনই অন্য জায়গায় এ তিনটা জিনিস কিতাব হেকমত এবং নবুয় তিনটা জিনিসকে ওরা যদি এনকার করে তাহলে ফকত ওকালনা বিহা লাইসু বিহা বিকাফিরিন। তাহলে আমি এগুলোকে মানার জন্য এমন কিছু লোক নির্ধারণ করব লাইসু বিহা বিকাফিরিন যারা এগুলোর প্রতি অস্বীকারী হবে না এগুলোকে প্রত্যাখ্যানকারী হবে না ওকালনা বিহা আর সাদনা লাহা লাইসু বিহা এরা কারা। এরাই হলো এমন যাদেরকে আল্লাহ তালা হেদায়ত দিয়েছেন আপনি তাদের হেদায়তার দা করেন কবি হুদা হোম একদি কিসের করবেন আপনি তাদের হৃদায়তটা মানে ব্যক্তি ব্যক্তি ব্যক্তি হিসাবে কাবের একতে না বরং ব্যক্তির মতো হেদায়তটা হলো মূল জিনিসটা হেদায়তটা হল মূল জিনিসটা তো এখানেও আল্লাহ তালা বলতেছেন যে তাদেরকে আল্লাহ তালা হেদায়ত এই হেদায়তটার এর্তে ব্যাটা করবেন ওই যেটা সিরাত আল্লা আলিহিম হেদিনা সিরাতকিম সিরাত আল্লাদিনা আলহিম আন্টাগর মূল জিনিসটা হুদায়াতলাহমিন হেদায়তরাফুল হেদায়ত একটা কথা বলছিলাম বলছিল না পিছনে একদিন আশরাফুল হেদায়ত না কি বললাম আশরাফুল জবাব আশরাফুল জবাবের প্রথম খণ্ডের মাঝামাঝি এক জায়গায় এই আলোচনাটা আছে এগুলো কি হকানে মেহয়ার না এনাব ইল আল্লাহটা হলো মেহয়ার এই বিষয়টা ওখানে হুজুরে খুব সুন্দরভাবে বলছেন এটা বলতে গিয়ে তিনি ওখানে দুটা কথা বলছেন একটা হলো যে একজন পীর হকানে পীর হওয়ার জন্য শর্ত হলো মহজ এনাবা শুধু আল্লাহ এনাবাতামিদের আনা আনাবা ইলাইয়া এই আনাবা শব্দ থেকে এটা করছে এরপর তিনি বলেন আর শুরু সাবিনটা কেন বাড়ালো সাবিলামান আনা ইলাইয়া সোজা হয়ে যেতবে মান আনাবা ইলাইয়া এটা না বলে সাবিনটা বাড়িয়ে বোঝালেন যার এত্তেবাটা করা হবে তিনি ব্যক্তিগতভাবে তিনি না ওনার সাবিলটা হল কাবিল অর্থে যত পর্যন্ত দ্বারা বোঝা যাবে যে তিনি সাবিলের উপরে আছে ততক্ষণ তার এত্তেবা করা হবে আর যদি দ্বারা বোঝা যাবে যে তিনি সাবিলের উপরে এখন নাই তাহলে তার এত্তেবা করা যাবে এই কথাটা বোঝা নাই তবে এটা নসু শেকা বাহেরা এগুলো দ্বারা স্পষ্ট হতে হবে যে তিনি এই মুহূর্তে সাবিলের উপরে নাই সাবিলের উপর একসময় ছিল কিন্তু এখন নাই তাহলে এখন আর শুধু এই জায়গাটাতে ভুল হওয়ার কারণেই যতগুলো যে ভন্ডা ভন্ডপীঠদের সিলসিলা আছে এগুলো সব একদম বরবাদ হয়ে গেছে তাদের সিলসিলাগুলো সিলসিলাগুলো দেখতে দেখা দেখলে দেখা যায় যে আসলে এগুলো বড়ো বড়ো হক্কানি কাছে গিয়ে মিলিতে কিন্তু ওনারা তো কোনো জানেন না যে আমি যাকে মুহূর্তে খেলাফত দিচ্ছি সে হয়তো আমার ওফাতের পরেও সে সাবিলের উপরে থাকবে তো খেলাফত দেওয়ার অর্থই হলো অন্যান্য মুড়িদেরকে যেন কথা বলা যে আমার দৃষ্টিতে এই মুহূর্তে সে এমন কাহে যে তোমাদেরকে দিনের পথ দেখাতে পারে তো খেলাফত দিয়ে গেছে। পরবর্তীতে যদি এই এইটা খেলা খলিফা খেলাফত ইয়াফতা উনি যদি পথের উপরে না থাকে তাহলে এটার জন্য তার যিনি খেলাফত দিয়েছেন তিনি জন্য দায়ী না উনি তার কোনো গায়ক জানেন না পরবর্তী মুড়িদদের জন্য কর্তব্য ছিল যে আমাদের মূল সাহেব যাকে খেলাফত দিয়ে গেছে তিনি যতক্ষণ পর্যন্ত দীর্ঘ শরীরে থাকবে ততক্ষণ আমরা ওনার সাথে আসি আর যখন থাকবে না তখন ওনার পরে আর এইটা করেনি একটু বেতাতি কাজ করতে শুরু করলো সেই পীরের সাথে দোলান এইভাবে একটু একটু করে সরতে সরতে দেখা যায় যে একেবারে সেই আসল পীর মহিনুদ্দিন চিস্তি আবদুল কাদের জিনা পরবর্তী ওনার একদম কুফর শিল্পের মধ্যে মুক্তলা দেবে একদম শীত কাঁচা শিল্পের মধ্যে তো এই যে দেখো এই এই আয়াতগুলো এইদিকে মুত করতেছে হেদায়তটা হলো মূল জিনিস কাবিলের থেকে হেদায়ত বাকি হ্যাঁ হেদায়তটা হেদায়তের এটা হাওয়া থেকে পাওয়া যাবে না এটা ওই থেকে পেতে হবে সেখানে ওষুধটা হলো ওটা যেফুল হাকাত আরিফ আহ্লা সত্য চিনে তারপরে ব্যক্তি চিনে হবে ব্যক্তি দিয়ে সত্য কেন সত্য দিয়ে ব্যক্তি চিনতে হবে ব্যক্তি দিয়ে সত্য কেন জিদ না হুম্যাদি এটা বিহা ইসের হরফের হরকত এর উচ্চারণ স্পষ্ট করার জন্য এ হাটা মারানো হয়েছে যেটা তোমরা আমাকে দেবে আমি তোমাদের কাছে মোটাই বরং যারাই আল্লাহকে স্বীকার করে না সবাই এটা ফাইল হতে পারে ইহুদি নাসারা মুশ্রিক সবাই তারা আল্লাহর যথাযথ মূল্যায়ন করেনিহা কারণে ওখানে বলছেন তুমি এই কথাটা তো মুর্শিকদ্ঞ হতে পারে কারণ মুর্শিকরাও তো ওই ইহুদিরা যে আহলে কিতাব আসমানি কিতাব ধারে এটা স্বীকার করতো না এবং কিছু কিছু নাম তো তাদের কাছে যেটাকে যে কিতাবটাকে তোমরা তোমরা পৃষ্ঠায় লিখে রেখেছ নাহ বিয়ালুনা তারা যে কিতাবটাকে তারা বিভিন্ন তিনোটা জায়গাতে ইয়া ওয়াও দু শব্দ দিয়ে পড়া যাবে ওই বিল ইয়া ইত্তা ইফিল মানে তিনোটা শব্দের মধ্যে ওয়াও এবং ইয়া না তা এবং তা দিয়ে পড়া যাবে ইয়া দিয়ে পড়া তারা প্রকাশ করা তারা প্রকাশ করতো হ্যাঁ আওয়াজ শোনা যায় কিছনে ওর আওয়াজ কি শোনা যায় কিছনে জি ওলিতুম দি অবিতায়ি ওয়াসায় আজুন আলামানা মা ক্বাবলা ইয়ে যে কিতাবুন আনজালনাহু মুবারাকুন মুসাদদিকুল্লাযী বাইনা ইয়াদাই এর পরে আসছে ওলিতুম দি আতুন আলামা মানামা মা মাহানা বয়ন করতে গিয়ে যদি আবার দিরা না বলে তারা সুন্দর হয়ে যেতে পারে যেন আপনি এবং যারা আছে আর কি ব্যাপারে মিথ্যা বলে তো কে সে আইন দাবি করে সেই সে বলে যে আমার কাছে ওহি আসে অথচ তার কাছে কোনো আসে না এই মুসাইলামা কাদ্দ যে রসুল সল্লি হাসাল্লামের কাছে এসে যারা মুসলমান হয়েছিল তার মধ্যে সে একজন মানে ইসলাম কিন্তু করছে হুজুরের ওয়ফাতের পরে তো সে তো ও এরকম কিছু ইয়ের দাবিও করতো কোরআন শিবির নাজিল হয়েছে তো দাবি করতো মানে পাগল অন্য অন্য পাগলটা যেমন করে আর কি কোরআন শিবির কিছু আয়াতের সাথে মিলায় কিছু বলতে ওয়াসমা ইদাহ ফুরুজ এরপরে সে বলতো ওয়াসমা ইদা বুরুজ ওয়ানিসা ফুরুজ এটা হলো তাদের তার কোরআন আয়াত যে কোন এলাকা থেকে আসছে আয়াতগুলো যে কাদিয়ানি আসেন একটা আলেহিলা ও এরকম দাবি করছিল যে ওর কাছে ওছে আমাদের আগে মরহাদেশিজাহা হুজরে নাম দিয়েছে খুব সুন্দর ওটার মধ্যে হুজুরে কাদিয়ানের কিছু ওয়াহি তো ওর একটা দাবি ছিল যে ওর কাছে ওহি আসে ইংরেজিতে ইংরেজিতে ওহি আসে ইংরেজি একটা ওহী হলো ও মাই ডিয়ার আই লাভ ইউ ইংরেজি ওয়াহি আল্লাহ যেমন কিতাব অবতীর্ণ করেন ওহি অবতীর্ণ করেন আমিও সেগুলোই এমন ওহি অবতীর্ণ করবো কিতাবণ করবো পারি যখন তারা কাতরা যখন এসব জালিমরা মৃত্যুর যন্ত্রণায় কাতরাতে থাকবে আদি এবং ফেরেশ তারা নিজেদের হাত তাদের দিকে বাড়িয়ে তাদেরকে পিটাতে থাকবে শাস্তি দিতে থাকবে তোমরা আমার কাছে এসে হাজির হয়েছ নিঃসঙ্গ অবস্থায় নিঃসঙ্গ অবস্থায় মুন্দিন আনিল আহ কিছুই নেই তোমাদের সঙ্গে যেভাবে আমি তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছিলাম হীন অবস্থায় ও তারাত্তুম মা আমি তোমাদেরকে যেসব সম্পদ দিয়েছিলাম এর সব কিছুই তো তোমরা পিছনে ফেলে এসেছো তারাকাত্তুম মা হওয়াল না কুম اموال وراء زهوركم في الدنيا بغير اختياركم ইচ্ছে করে ফেলে এসেছো এমন না বরং তোমরা ফেলে আসতে বাধ্য হয়েছো و يقال لهم توبيخا ما نرى معكم شفعاءكم الاصنام কি ব্যাপার তোমাদের সাথে যে তোমাদের সুপারিশকারীদেরকে ما نرى معكم شفعاءكم الذين زعمتم انكم فيكم اي في استحقاق عبادتكم شركاء الله যাদের ব্যাপারে যে তারা তোমাদের এবাদত এর পাওয়ার ব্যাপারে আল্লাহর সঙ্গে যাদের ব্যাপারে তোমাদের ধারণা ছিল যে তারা তোমাদের ব্যাপারে আল্লাহর শরী তোমাদের ব্যাপারে মানে তোমাদের এবাদত পাওয়ার ব্যাপারে আল্লাহ যেমন তোমাদের এবাদত পাওয়ার মুস্তাহেক তারা মুস্তাহে বলো নুকুম তোমাদের পারস্পরিক সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে গিয়ে আগের আগেরটাই। তোমাদের পারস্পরিক সম্পর্ক উধাও হয়ে গেছে কুদরত দেখাচ্ছেন আল্লাহ চারা বের করেন অঙ্কুর বের করেন ওয়ান এবং আটি খেজুর গাছ থেকে আটি বিদীর্ণ করেন খেজুর গাছের আটি বিদীর্ণ করেন হ্যাঁ বলো এরপর আলোর বিকাশকারী ঘোরের প্রথম আলোর নাহা। এটা আমি এর মা ব্যাখ্যা দিলেন অন্ধকার থেকে দিনের আলোর প্রথম অংশ যেটা প্রকাশ পায় সেটা তারা উদ্দেশ্য হল আহ ফজরুল এবং রাত্রিকে তিনি বানিয়েছেন প্রশান্তিদায়ক প্রশান্তি দানকারী লি শব্দটা মজরুপ কিন্তু এর মফুল তো সেই হিসেবে এখানে চন্দ্র এবং সূর্যকে বানিয়েছেন হিসাব নিরুপক এটা মুকাদ্দ থেকে হাল তাহলে কি হবে মতো চলে اجريا نبي حسبانك ما لنا حساب ما تو चले يا ذكربت وتخذي الذي جعل لكم نجوغا ان تقدوا بها في ماج البحر والبر قد قد اصلا ما بينا الايات على قوم يعلمون اذا رب وهو الذي انشأ خلقكم من نفس واحده মুস্তাতির রম মেংকুম ফির রাহম ও মস্তাউ দীরণ মিংকুম ফিসুল ভিত্ত। অফিতেরা আতিন বিফাতখে ফফ। আগেটাকি কাসের বা মুস্তাতির রোম মিংকুম তোমাদের কেউ দীর্ঘ সময় মায়ের গরভাষয় অবস্থান করেন ও মস্তা দীরণ এবং কেউ তার পিতার পিছেে অল্প সময় অবস্থান করে। বা তোমরা। আমাদের মায়ের গর্ভাশয়ে দীর্ঘ সময় অবস্থান করো আর অবস্থানকারী হয় প্রথমটা হলো দীর্ঘ সময় আর পরেরউনকুম তোমাদের জন্য রয়েছে দীর্ঘকালীন আবাস স্থল এবং পিতার পিঠে রয়েছে স্বল্পকালীন আবাস স্থল আসমান থেকে পানি বর্ষণ করেনা বিহি নবাতি সাই এরপর সেই পানি দ্বারা সর্বপ্রকার উদ্ভিদের চারা উদ্গত করেন বা উদ্গত করি সব ধরনের উদ্ভিদের চারা উদ্গত করি বা উৎপন্ন করি এরপর তা থেকে আমি বের করি সবুজ শস্য সেই আনরেজ মিনহ এবং সেই সবুজ শস্য থেকে বের করি ঘন শস্য উপরে যেন উপরে সবার হয়ে থাকে তাহলে মিনতল ইহা এটা মিনানি থেকে বদল তাহলে হবে মিন তলি মিন তলি গাছ থেকে যেটা বের হয় খেজুরের কলার দেখছে না কলার কলা যখন বের হয় তখন মিষ্টি কালার একটা ইয়া বের হয়ে যায় ওইরকম খেজুরটার মধ্যে খেজুরের গাছের মধ্যে বের হয় না না দেখা ওই গোটাকে বলা হয় খেজুর গাছের থেকে বের হয় কেন ইহা মিনহা মিহাটা কেটে দাও এটা নাই এটা এখানে নাই ভুল হয়ে গেছে সাথে সাদৃশ্যপূর্ণ দেখতে কাছাকাছি পাতা দেখতে একই রকম কিন্তু ফল সম্পূর্ণ ভিন্ন হম জি আবার এর জমা আসে খুশুগুন সেই হিসাবে মানে জমার ওজন দু রকমের এটা দুজির দিয়ে দেখাই দিলেন এগুলোর ফলের দিকে দেখো এবং এগুলোর পরিপক্কতার দিকে একটু দেখো ইদা আদারাকুয়া যখন ছোট থাকে তখন কেমন দেখায় আর যখন বড় হয় তখন কেমন দেখায় কিভাবে আল্লাহ তারা একটা কুদ্রুত্বরণ করলেন ان في ذلك لايات داللات على ان في ذلك لايات داللات على قدره تعالى على البعث وغيره لقوم يؤمنون خصوا بالذكر لانهم المنتفعون بها في الايمان بخلق كثير وجعلوا لله فاعلا فاعلا شركاء فاعول حيث পাল্লার জন্য তারা শরীর সাব্যস্ত করে অর্থাৎ জিনদেরকে জিনদেরকে শরীর বানায় মানে জিন্দ করে এখানে মানে নিজেদের পক্ষ থেকে তারা বানায় খারাপ তালা কুফ পক্ষ থেকে তারা বানায় سبحانه تنزينا له وتعالى عما يسكون لأن له ولدا هو مدير السماء والأرض مبدعهما من غير مفار سبب أنه كيف يكون له ولد ولم تكن له صاحبة زودة وخلق كل شيء من شانه أيضا وخلق كل شيء كيف عنا يكون له ولد ولم تكن له صاحبة وخلق كل شيء সন্তান কিভাবে অথবা আল্লাহ কোনো সাহেব আল্লাহ খালেক হলে আবার সন্তান কিভাবে হবে সবকিছুর খালেক সেই ইন ভিতরে খোঁজ যাতে পারি আছে না তো এই জন্যে জবাব দিচ্ছেন যে সবকিছু মানে হলো যত কিছু মখলুক বনতে পারে এমন সবকিছুর খালেক শান হল আইফলা মানে যেগুলো হতে পারে এগুলোর খালেক আল্লাহ আর আল্লাহর জাত তো লুকি হতে পারেন সেই আল্লাহ আল্লাহ এটা তো হতে পারেন অন্য জায়গায় আসছে যে আখেরাতে জান্নাতিরা আল্লাহ দেখবে বলতেছে যে ওই ওই আয়াত কারণে এটা মকসুস মকসুস হা দা মকসুস লিরুয়াতিল্লাহ আখেরা তো মোমেন্ট আখেরাতে আল্লাহকে দেখবে ওটার কারণে এইটা যেভাবে দেখো সবাই একসাথে দেখতে পারো কোন ভিড়া ভিড়ি হয় না আল্লাহকে এইভাবেই দেখা যাবে জি এই কথাটা বলতে হয় এই যে তাবিল টা করতে হয় যদি এখানে মানা ধরা আর কেউ কেউ বলেন এহাতা তো সম্ভব তিনি সবাইকে দেখতে পারেন সব দৃষ্টি দৃষ্টি ওালাদেরকে তিনি দেখতে পারেন কিন্তু এটা আমরা আগেরটা এখানে নিয়ে আস হম এখন এই যে সিফতটা যে আল্লাহকে এই যে একটা সিফত যে আল্লাহ সব আবসার এবং আবসার ওদেরকে দেখতে পারেন কিন্তু আবসার আল্লাহ কে দেখতে না এই অবস্থাটা আল্লাহ ছাড়া অন্য কারো ব্যাপারে অন্য কারো বেলায় এটা হতে পারে না যে আই রিকালিক মানে হলো বাসারে একটা মানা বলছে সেই হিসেবে আবসার এটার মানা হলো এখানে আমাদের নোসখাতে আসছে বিহি কিন্তু আল্লাহ সব আবসার কে ঘিরে রেখেছেন তো এখানে তামিল টা করার প্রয়োজন নাই সেই হিসেবে এখানে মোসানেমন করেন আরকি কারণ আল্লাহ তালার বেলায় তো সবটাই সহি তাই না জি আহুয়াল তিনি তার বন্ধুদের সাথে দুইটা কথা বলছেন বলার পরে আল্লাহ দুইটা সিপতির নাম আসতেছে এই যে দুইটা নামের মোনাসাবাদ পূর্বের মজমুনের সাথে থাকতে হবে এখন মুসান ব্যাখ্যা দিচ্ছেন কোন চক্ষু আল্লাহকে দেখতে পারে না অতি সূক্ষ্মিফের মাটা কি মানা লাতিফল মানে অতি সূক্ষ এটার সাথে আবার মিল হয়ে যাবে যে এটা হলো প্রথম শব্দটা আল্লাহ কে রাগ করতে পারে না কেন যেহেতু আল্লাহ আল্লাহ তিনি বলছেন জি বলো তোমাদের রবের পক্ষ থেকে নিদর্শনা বলি প্রমাণ আদি তোমাদের কাছে এসে গেছে প্রমাণ আদি বুঝাচ্ছি পর্যবেক্ষক নই আমি তোমাদের উপর আমলের পর্যবেক্ষক নই নামে লিয়া কৌলুর নামটা লীলা আমি আপনার কাছে এই যা বর্ণনা করলাম এটা এই জন্য না এটা বাড়িয়ে কি বোঝালেন লিয়া এর আত্মটা কিসের উপরে হবে যে আমি এগুলো এজন্য জন্য বর্ণনা করতেছি যেন তারা উপদেশ গ্রহণ করে এবং পরিণামে তারা যেন বলে কি বলে দারাস্তাটা হলো দা রাস্তা দা রাস্তা আয় দা কার আপনি তো এগুলো আহলি কিতাবদের কাছ থেকে শিখে নিয়েছে তুমি তো এগুলো আহলি কিতাবদের কাছ থেকে শিখে নিয়েছো মা নাকি অফি খেরা আতিন দারাস্তা প্রথমটা হলো দা রাস্তা হলো দারাস্তা আপনি পূর্বের লোকদের কিতাব আদি পড়ে এই যে আল্লাহ তালা তাদেরকে বলতেছে যে আমি তো নিদর্শনগুলো বন করলাম কিন্তু পরিণামে এই পাঙ্গল এটাই বলবে যে দারাস্তা পরিণামে এরা এই কথাই বলবে দারাস্তা এটা হবো কেন আল্লাহ তালা এইভাবে নিদর্শন বয়ন করতেছেন তারপরে তারা আনে না বাকি তাদের ইমান না আনাটা এটা তাদের গায়ের বলতেছে যদি আল্লাহ এরাদা করতেন তাহলে তারা ইমান আনত তারা সেরেক টা করতো না শাহ আল্লাহ আল্লাহ যদি চাইতো তারা সেরেক না করতে তাহলে তারা সেরেক করতো না তার মানে তাদের সেরেকটা আল্লাহ আল্লাহায়ক নন আপনি তাদের উপর তত্ত্বাবধায়ক ননুজির আহম যে আপনি তাদেরকে ইমানের উপর বাধ্য করবেন আপনাকে এই দায়িত্ব আমি দেইনি এখনো তবে এটা তারা আল্লাহকে ছেড়ে যাদেরকে ডাকে তাদেরকে তাদেরকে তোমরা গালমন্দ করো না তাহলে তারা সীমা লঙ্ঘন অজ্ঞতা অজ্ঞতাশত আল্লাহকে গালি দেবে প্রতিপক্ষ যারা প্রতিপক্ষ যদি কোন একটা বিশেষণের কাবেল একটা শব্দ বলা কাবেল শুধু এই শব্দ না আরো জঘন্য শব্দ বলা তারা কাবেল কিন্তু যদি আমরা এটা বলি তাহলে তারা পাল্টা এমন একটা শব্দ বলবে যে শব্দটা আমাদের এমন এক ব্যক্তি অথবা একটু আল্লাহ আল্লাহর রসুল বা আমাদের মুরুবি যারা তাদের ব্যাপারে সে বলে ফেলবে আমরা এটা বললে সেও একটা বলে ফেলবে তো তখন ওই প্রতিপক্ষকে এমন শব্দ না বলা এটা হলো নিয়ম প্রতিপক্ষ সে যে কোনো শব্দ বলার উপযুক্ত হলেই তাকে বলতে হবে ব্যাপারটা এমন না যদি বলার পর সে উল্টা এমন একটা শব্দ বলে যেটা আমাদের কাছে আবার খারাপ লাগে যেটি এখানে বলা হতো যে মূর্তিগুলো মূর্তিগুলোকে শুধু গালি খাওয়ার কাবেন কি মূর্তিগুলো শুধু গালি খাওয়ার কাবেন এটা তো ইব্রাহিমের কুঠার দিয়ে অন্য কিছু করা কাবেন তাই না আলি হিসালাম কিন্তু নিষেধ করতেছে কারণ ওই পাগলগুলোতে আবার আল্লাহকে গালি দেবে এটা থেকে যে উৎসবটা বের হয় যে ওই আমাদের মধ্যে অনেকে আছে যে ওই কোন একটা বিশেষ দল বিশেষ দলের যিনি আমির ওনার নামটা বলার সময় মিস্টার বলে এটাও অনুচিত ওখানে তুমি যদি মাওলানা শব্দ ব্যবহার না করো তাহলে শুধু ব্যক্তির নামটা তুমি যদি সেখানে মিস্টার বলো তাহলে সেও যদি আবার মিস্টার আমাদের কোন একজন আঁকা বের মিস্টার মিস্টার বলে তাহলে তোমার কাছে খারাপ লাগবে না এটা কি বললাম যে অনেকে বলে যে মনে মিস্টার মহদুদি সাহেব রুম যে যে অবস্থানে আছে দুনিয়াবি সম্মানটা তাজিম করা যায় এটা ওই হাতিস থেকে না সনদ সেই হিসাবে সাহেব বলা যায় উনি ওনার জামাতের মধ্যে প্রথমবার এই লোকে মনে করবে যে লোকটা তো আসলে ভালো না সে আমাদের কাছে শ্রদ্ধার পাত্র ব্যক্তিদের সে তাজিম করতে জানান তাহলে সে তোমার কথাই নেবো আর যদি তুমি তাজিমের সাথে তাদের শব্দটা বলো যেটা যেটাকে তারা পছন্দ করে তখন তারা প্রথমবার তোমার প্রতি কোন খারাপ ধারণা করবে যে মূর্তি গুলোকে আল্লাহকে গালি দি এটা বললাম অনেকে এখন যারা গাড়ি মোকালে ওনারা আমাদের ইমাম আবু হানিফা বা অনেক অনেক কটো কথা বলে এটা করতে গিয়ে আমাদের মধ্যে অনেক ভাই আছে দেখা করতে গিয়ে ওদের যারা আছে ওদেরকে একবারে এটাও তো খারাপ আল্লাহ জানে আল্লাহ এটা তো নামুন আছে ওরা ওরা জুলুম করছে আমরা তো আখলাখ দিয়ে তাকে ইয়া করবো দালাই দিয়ে বলা আছে এগুলো আসলে এই ধরনের আয়াত থেকে ইয়েগুলো বের হয় আর যে আমরা যখন কোন একজন ব্যক্তিকে দেখি যে সে আবু হানিফার নামটা উচ্চারণ করে সে খারাপ ভাবে উচ্চারণ করে তাহলে এরপরে সে কথাগুলো আর যদি সে নামগুলো খুব সাথে উচ্চারণ করে তাহলে যে কোনো একজন সাধারণ মানুষ পরের কথাগুলো একটু হলো শুনবে আর যদি সে খারাপ উচ্চারণ করে তাহলে যে কোনো সাধারণ মানুষকে আমরা এইটা বলে দিতে পারি দেখেন এই লোকগুলো কথা কি সত্য বলবে সে আমাদের বুজুরগত নামটা ঠিক মতো নিতে পারে না ওই ব্যক্তির কাছে যে সকল ব্যক্তিরা আজেলের একরাম তাদের একরাম তোমাকে দেখাতে হয় যদি তাকার লোক করে যদি তার কাছে যারা সম্মানই তাদেরকে তুমি সম্মান দেখাতে পারো সম্মান দেখায় তাদের ভুল চিহ্নিত করতে পারো যে এটা আসর করি তোমার ভাষার মধ্যে রুক্ষতা থাকে নেবেই না এই লোকটা বাজে লোক এটা ফিরতি একটা জিনিস আমাদের কে দেখবো কেউভাবে কথা বললে ওই কথাগুলো আমি শুনি না একটা জি কাজ করে এরকম মানে শক্ত পাই মানে আন্তরিক এটা প্রশান্তি পায় ওরা ওটা করে ওরকম এটা প্রশান্তি পাইতেছে এটা হলো জল্লাহাম